إن الحمد لله نحمده ونستعينه ونصغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضلل ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وفراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيب بل عجبوا أن جاءوا منظر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكننا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقس الأرض منهم وعندنا كتاب حبيب بل كذبوا بالحق لما جاءهم فهم في أمرهم أَفَلَمْ يَوْضُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَسَيَّنَّاهَا وَمَانَهَا مِنْ فُرُوجِ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِعَ وَأَمَّا فِيهَا بِنْ سَوْجٍ بَهِيرٍ ذَوَ قِيرَاتًا وَذِكْرًا لِكُلِّ عَابِدٍ مُنِيبٍ وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ إِمَامًا مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْخَضِيرِ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نظير. বার কালন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 وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَحَبِيبُهُ وَخَلِيلُهُ وَٱلْمُصْطَفَى وَٱلْمُجْتَبَى مِنَ الْعَرَبِ الْأُرَضَاءِ مِنَ ٱلظَّامِئِ وخاتب الأنبياء والمرسلين أما بعض فإن خير الحديث كتاب الله وخير الهديد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعدوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يروموا بقوم حتى يغيروا ما بأنفسهم آخر. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الumam ان تدى عليكم كما تدى الاكله الى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل انتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزي عن الله من صدور عبادكم المهم ما منكم ولا يقذفنا من قلوبكم وهن قال قال يا رسول الله صلى الله عليه وسلم ام الوهن قال حب الدنيا যাবতীয় প্রশংসা সকল গুণগান একমাত্র সেই মহান আল্লাহ পাকের জন্য যেই সত্তার কোন লয় নেই ক্ষয় নেই আদি নেই অন্ত নেই শুরু নেই শেষ নেই যিনি চিরঞ্জীব জনস্থায়ী এই মহানব্বুল আলামিন গোটা বিশ্বকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করছেন এবং যেই মহানব্বুল আলমীন আমাদেরকে এই কঠিন তীব্র রোদের মধ্য দিয়েও পবিত্র জুমার দিনে হাদিস থেকে কিছু কথা বলার এবং আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি আমরা সকলে গুলি আলহামদুলিল্লা অতপর শতকোটি দ্রুত মুস্তফা মুহাম্মদে মুস্তফা ধরণে দুলাল একমাত্র অনুসরণ অনুকরণীয় ব্যক্তি মোহাম্মদ সাল্লামের প্রতি অসংখ্য দ্রুত সালাম বর্ষিত হোক আমরা সকলেগুলি সাল্লু আলী ও সাল্লাম आजकल उपस्थित श्रद्धे मुस्ताल आजकल खुदवार आलोच्य विषय मुसलिम जतने कारण ओ एप्रिल फुल बना मक्कार गुल आलोच्य विषय আজকের ক্ষুদ এক তথ্য তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা রাখব আমি মুস্তল্লা মূল আলোচনার পূর্বে দুটি কথা প্রথম কথা হলো আমরা কারা আমাদের দায়িত্ব কি আমরা কারা এই প্রসঙ্গে যদি আমরা প্রশ্ন করি এর জবাবে আমরা বলব মহান আল্লাহ পাক অসংখ্য সৃষ্টিজীবের মধ্যে হতে একমাত্র সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট আকৃতির সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টিজীব বান্দা কারণ মহানব্বুল আলমিন পবিত্র কোরআন সুরাতম্বরের ঘোষণা করে বললেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আমাদের দায়িত্ব কি মহানব্বুল সৃষ্টি করে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন তার ইবাদতুল ঘোষণা করে বললেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার উদ্দেশ্য তার আমার করবে তারা তো আমার বান্দা এরপর দ্বিতীয় যে কথাটি হচ্ছে আল্লাহর বান্দা আমরা আমাদের দায়িত্ব তারিব করা প্রাসঙ্গিক একটি কথা আমরা আল্লাহর এমন বান্দা তিনি যা বলবেন তিনি যা বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলেছেন তা মাথা পেতে মেনে নেওয়া এবং তা বাস্তবায়ন করা একটি মমি মুসলিমের আদর্শ হবে এটাই যা শুনব তবে দলিল ভিত্তিক যা শুনবো তা মেনে নিব সাহাবাই করলামরা তাই বলতেন তামেই না ও আতাই না শুনলাম মেনে নিলাম অক্ষান্তরে মুসলিম কাফিলরা বলতো বলতোরা আশাই না কথা শুনলাম আলোচনা শুনলাম আর প্রত্যাখ্যান করলাম তাহলে আমাদের পরিচয় কি মুসলিম আমাদের পরিচয় কি আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা আজকে জুমার যে সদা তদায় করতে এসেছি আল্লাহকে মেনে এসেছি দেবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ ছিল তিনি জুমা উদ্দিন খুদবা দিতেন সাহাবেকরামরা নামাজ পুটাতেন খুদ্া শুনতেন এবং তিনি যে আলোচনা করতেন উপস্থিত মুসল্লিগন তা শুনতেন এবং তা মেনে নিতেন তাই আপনাদের আলোচনার পূর্বেই বলতে চাচ্ছি যে আমরা যা শুনছি তা দলিল ভিত্তিক হলে প্রমাণ ভিত্তিক হলে অবশ্যই আমরা তা মানব এবং আমাদের জীবনে বাস্তবায়ন করবো ইনশা আল্লাহ উপস্থিত সৌরদ্দিন सम्पर् जुड़ी कथा बोते चाहे मुसलिम ऐतिह्य मुसलमान जर शासन एमता एभव इधर करतृत्व एक समय व्यापक छ সেই মুসলমান ধীরে ধীরে পর্যায়ক্রমে বাঞ্ছিত হতে হতে আজকে আমরা একদম নিম্ন স্তরে নেমেছি আমাদের স্তর ছিল অনেক উঁচু আমাদের লেমেছিল অনেক উঁচু একজন মুসলমানকে দেখলে বেধর মেলা তারা ভয় পেত এই মুসলমান বলা যাবে না তাদের মধ্যে ত্রাস কাজ করত মুসলিম অনেক দেশ মুসলমানরা শাসন করেছে পৃথিবীর অনেক জায়গা ভূখণ্ড মুসলমান শাসন করেছে আজকে সেই সমস্ত ভূখণ্ড সেই সমস্ত ইসলাম দেশগুলো কি মুসলমানরা তাদের কর্তৃত্বর মধ্যে আনতে পেরেছে যা ছিল পর্যায়ক্রমে আস্তে আস্তে তার ভিস যাচ্ছে ধ্বংস করে দিচ্ছে বলছিলাম মুসলমানদের জয় ছিল মুসলমানরা ছিল অনেক উঁচু তারা আজকে নিচু হয়ে গেছে এর আজকে অনেক নিম্ন নিম্ন পটে পৌঁছে গেছে এর কারণ কি এমনি স্বাভাবিকভাবে ধ্বংস হয়নি মানুষের করবের কারণে আমাদের নিজেদের সমস্যার কারণেই আজকে বেধর্মীরা আমাদের ওপর চাপ দিয়ে বসেছে আমাদেরকে চাপা দিয়েছে শুধু আমাদের ভুলের কারণে আমাদের সে ধরনের মান নেই আমাদের সে ধরনের বিশ্বাস নেই আমাদের আকিদা গুলো বিশুদ্ধ নয় আমাদের চলন আমাদের কথা কথাবার্তা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের পড়াশোনা সব কিছু ইসলামী আদর্শ ইসলামের মৌলিক শিক্ষাগুলোকে আমরা ভুলে গেছি সুলসাল্লামের সেই সময়ের মৌলিক বিধানগুলো যদি আজকে আমরা আজও বাস্তবায়ন করি তার সিলেবাসগুলো যদি আজকে আমরা আজও যদি বিদ্যমান রাখি তথা তার আদর্শগুলোকে যদি আমরা বাস্তবায়ন করি তাহাবাই ক্রাম খোলা ভাইয়া রাশিদ উন্ন্টা যেভাবে দেশ শাসন করেছে সমাজ পরিচালনা করেছে তাদের মতন যদি আজকে আমরা আবার হতে পারি হতে পারি তাহলে কিন্তু আমরা উত্তীর্ণ হতে পারব আমাদের পতন থেকে আমাদের ধ্বংস থেকে আমরা আবার আমার আলোর দিশা পাবো মহানবুল আমিন পবিত্র পুরাণ স্বরাজের একারোপরায় তো বলেন আমি কোন জাতির অবস্থার পরিবর্তন ঘটাই না যতক্ষণ পর্যন্ত সে জাতির তারা নিজেরা পরিবর্তন না ঘটায় তার বাস্তব দৃষ্টান্ত আজ থেকে বিশ বছর পূর্বে আমার আপনার চাচা দাদা যারা ছিল দেশের মানুষ তারা কেমন নম্র ভদ্র ছিল সমাজ কত শান্ত পরিচালিত হয়েছে তাদের কথাবার্তা তাদের আদর্শ শত মার্জিত আজকে সেই সমাজ কি আছে আজকে সেই পরিবার কি আছে আমরাই ডিজিটাল বানিয়েছি আমরা পরিবর্তন করে দেননি রেখে দিই আমরাই বলেছি আল্লাহ তো করে নি আমরাই করেছি আল্লাহ আমাদের বিবেক দিয়েছে আমরা আমাদের বিবেক দিয়ে বিভিন্নভাবে চুরি অবলম্বন করছি আর এই ঝিউরি অবলম্বন করার কারণেই আজকে আমাদের নিজে যে অবস্থান ছিল আমরা মুসলমানের গৌরব ছিল আমাদের যে মধ্যে যে আলোর ঝঙ্কার ছোট্ট আজকে কি সেটা নাই আজ আমাদেরকে গ্রাস করছে এটা আছে কৃষ্টি কালচার তার একটি বাস্তব দৃষ্টান্ত আপনাদের তুলে ধরতে চাই ইতিহাস আপনারা পড়েন এবং পর্যবেক্ষণ করেন আমরা পেপার পত্রিকা যখন এই পড়ি তখনই ওই দেখবেন পেপার পত্রিকার বিভিন্ন জায়গায় বিশেষ করে একটি জায়গায় থাকে আজকে উমুক দিবস আজকে উমুক দিবস ইত্যাদি আজকে বিশ্ব ভালোবাসা দিবস আজকে বিশ্ব বাংলাদেশ স্বাধীনতা দিবস আজকে বিজয় দিবস আজকে পহিলা পোশাক দিবস ইত্যাদি আপনি পেপার পত্রিকায় নিউজগুলো পাবেন এমন কি আপনার মোবাইলের মেসেজ দেওয়া হয় আজকে প্রথম বথর প্রথম দিবস এভাবে আপনাকে দেওয়া হয় আজকে বিশ্ব নারী দিবস আজকে বিশ্ব শিক্ষক দিবস কর্ম দিবস এভাবে দিবস আমরা শুনে থাকি কিন্তু এই যে প্রত্যেকটা দিবস নামকরণ করা হয়েছে তা কিন্তু আমরা অল্প সংখ্যক মানুষ চিন্তা করি এর দিবসের নাম কেন করা হলো পয়লা মে কেন শ্রমিক দিবস করা হলো কেন করা হলো এর জবাব আমরা খুব কম মানুষ চিন্তা করি এবং তার ইতিহাস খুঁজে দেখি তারও ধারাবাহিকতায় চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই এপ্রিল এমন একটি দিন এটাও আপনি পেপারে হেডলাইনে বিভিন্ন ম্যাগাজিন পত্রিকায় গুলো দেখতে পাবেন চোদ্দই এপ্রিল ফুল ডে এভ্রিল ফুলস ডে আমরা একটা দিবসের নাম জানলাম এই মাত্র এবং এই দিবসটুক লক্ষ্য করে অনেক দেশে অনেক সমাজে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে এই দিবসকে তারা সম্মান দেখায় কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে আমরা সেই দিবসটি বুঝি এব্রিল ফুলস ডে মানে কি এই দিবসটা কেন আজকে আমরা এই দিবসকে মনে করে কিছু আমরা অনুষ্ঠান করি আমরা খুব অল্প সংখ্যক মানুষ গবেষণা করি চিন্তা করি এই প্রসঙ্গে যদি আমি চিন্তা করি এপ্রিল ফুল এপ্রিল হচ্ছে বারোটি মাসের মধ্যে একটি নাম এপ্রিল মাস ইংরেজি মাসে ফুলস মানে বোকা ফুল ফুল মানে বোকা ডে মানে দিন বোকার দিন বোকার দিন কি এর ব্যাখ্যাটা আপনাকে যেতে হবে এর ইতিহাস আপনার তম এই দিবসকে লক্ষ্য করে অনেক বড় একটা ইতিহাস রয়েছে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে সে সময় স্পেনের মুসলমানদের করুণ ইতিহাস একদিকে দুঃখ একদিকে আনন্দ যে মুসলমানরা তাদের দেশকে শাসন করেছিল প্রায় সাতশো আশি বছর সে দেশের পতন হলো শুধু তাই নয় প্রায় সাত লক্ষ মুসলমান সেটির মৃত্যুবরণ করেছিল এই চোদ্দই এপ্রিল এই দিবসে সংক্ষিপ্ত ইতিহাস এর আগ রাজা ফার্ডিনান্ড পর্তুগিজ রানী ইসবেলা নামক দুইজন খ্রিস্টান নেতা এরা দেখলমানদের দিন দিন উন্নতি হচ্ছে এদের ভূখণ্ড বিজয় হচ্ছে এদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এরপূর্বে কিন্তু ঘটনা অনেক রয়েছে যাচ্ছি বলতে চাচ্ছি মুসলমানদের সে সময় ভাব করতে ব্যাপক এই খ্রিস্টান নেতা থার্ডিন্যান্ড এবং পর্তুগিজ রানী এসাবেলা দুইজনে চিন্তা করল কৌশল করল কিভাবে মুসলমানদের পতন ঘটানো যায় তারা মুসলমান মুসলমানের মধ্যে দন্দ লাগিয়ে দিল দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মুসলমান কোকা বুঝতে পারিনি ভাই ভাই ঘরে ঘরে দন্দ বর্তমান সমাজও তাই বাসায় একই বাড়িতে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের দ্বন্দ্ব সমাজে দ্বন্দ্ব সে সময় মুসলমানদের পতন তাদেরকে ঠিক পহলা এপ্রিল প্রথম চোদ্দ এপ্রিল সেই তারিখে মুসলমানদেরকে বিভিন্ন কলা কৌশলে মসজিদে ঢুকে দিয়ে মসজিদের তালাবন্দকে আগুন তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে এই নাকারজনক ঘটনা দিনকে ফলো করে সেই সময় পর্তুগিজ রানী এসকে ডাক দিয়ে ফার্নি বলেছিল ইউন যে হে মুসলমান তোমরা কতই আলবোকাহবা তোমরা তোমাদের নিজেদের কর্মের কারণেই তোমরা বুঝতে না পেরে তোমরা নিজেরা জীবন থেকে বিসর্জন দিলে ধ্বংস হয়ে গেলে বলছিলাম মুসলমানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কলাকশ বিভিন্ন পদ্ধতি আমরা এই পতন থেকে মুক্তি পেতে চাই আমরা মুসলমান আল্লাহর আমরা কোরআন এবং শৈশে ধরে আবার নতুন ভাবে নতুন জীবন করতে চাই আমরা আল্লাহর এক বান্দা প্রাণ এবং সুন্নাকে আমরা পড়ব বুঝব এবং আমাদের ভুলগুলোকে গুলোকে বুঝে আমরা আমাদের উত্তরণের পয়ের করবো সাল্লা সাল্লামের একটি হাদিস হাজর বলেন সাল্লা সাল্লাম বলেছেন ভবিষ্যৎ বাণী করে ডাক দিয়ে বললেন যে তোমাদের উপরে হে মুসলিম চা পেয়ে বসবে তোমাদের উপর আক্রমণ করবে তোমাদের উপর ঝাঁ পেয়ে করবে ঠিক তেমনই ভাবে ভাবে একজন ক্ষুধার্ত মানুষ খাদ্যের প্লেটের দিকে খাদ্যের ছাড় দিকে খিরার এগিয়ে যায় তার মানে মুসলমানদেরকে খাওয়ার জন্য গাছ করার জন্য কতের জন্য এ ধরনের কতগুলো জাতি কতগুলো সম্প্রদায় আপনাদের উপর মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে আল্লাহ রসুল ভবিষ্যৎ মানি করেছেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগের কথা উপস্থিত সাহাবি বললেন আল্লাহ সাল্লাম। সেই দিন আমরা মুসলমানরা কি সংখ্যায় কম থাকবো আমাদের শক্তি পাওয়ার কি কমে যাবে আল্লাহ সাল্লাম বললেন কালাই সেদিন তোমরা সংখ্যায় কম থাকবে না সংখ্যায় অনেক থাকবে সংখ্যায় অনেক থাকবে মানুষের কমতি হবে না কলা কিং রাখুন গুছা উঙ্কা গুসা স্টাইল কিন্তু তোমরা হবে এমন অবস্থা সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে বন্যার ফেনার মতন এই তালাইমারির পাশে পদ্মা নদীর যখন অনেক পানি হয়ে যায় তখন দেখেন যে কোন ক্ষমতা নেই পানির যেদিকে পাওয়ার ঠিক সেদিকে তাদেরকে চলতে হয় আজকে আমরা বন্যার ফেনার মতন আল্লাহ আমাদেরকে সেভাবে উল্লেখ করেছেন আর কি বললেন আর সে সময় আল্লা তোমাদের শত্রুদের মধ্যেকার যে ভয় ভীতি মুসলমানদের পক্ষ থেকে তাদের একটা ভয় ছিল দেখলে আমরা ভয় পাই এই ভয়টুকু তাদের অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে অর্থাৎ শত্রুপক্ষে বেধর্মীদের এই জাতিদের মধ্যে মুসলমান ভয় সম্পর্কে না সম্ভব এই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে ঢুকে দেওয়া হবে আর কি নাফি বিপুল এবং তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে তাদের শয়তানদের সে কাহফিলদের জাতীয়দের ত্রাস মুসলমানদের মধ্যে ঢুকে দেওয়া হবে আমরা ভয় পাই কথা বলতে ভয় পায়। আমরা সত্য কথা বলতে ভয় পায়, আমরা তাদের সম্পর্কে না। আমরা কিছু একটা ঘটবে আল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হল এ ভয়টা বলতে কমাল ওয়াহান এই ওহান শব্দের অর্থ কি আল্লাহ বললেন সভ্য দুনিয়া ইয়াতুল নৌ এই মুসলিম জাতির পতনের প্রধান দুটি কারণ হচ্ছে মুসলমানদের পতনের কারণে ভবিষ্যৎবাণী করে এই দুটি কথা যে পতনের কারণ হচ্ছে এক দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মমতা দুনিয়ার প্রেমে পড়ে যাওয়া এবং মৃত্যুকে ভয় করা আজকে আমরা আল্লাহ রসুল সাল্লামের মতন আজকে আমরা সে ধরনের আদর্শ আমাদের মধ্যে উজ্জীবিত নেই আমরা দুদিক হালাল রান পেলেই যথেষ্ট হতো কিন্তু আমরা তা কই না ব্যাপকভাবে অর্জনের চিন্তা করি আপনি বৈধ পথে করেন কিন্তু আপনি হারাম্পে অন্যায় পথে কেন উপার্জন করেন আল্লাহ আল্লাহ করো তা তোমাদের নিষেধ করে তা তোমরা পরিহার করো। আমরা পবিত্র কোরআন করি আমরা মুসলমান আমাদের মডেল আমাদের জন্য সংবিধান পবিত্র কোরআন পবিত্র কুরান গায়ে আপনি খুলে দেখুন আপনার জীবন চলার জন্য সকল দিক আপনার নব্ব নোকেরা নিশ্চয় এবং পূজা করা এগুলো সব তোমাদের জন্য হারাম করে হয়েছে সুতরাং তোমরা তা পরিহার করো এগুলো কাজ তোমরা এগুলো পরিহার করো করে থাকো এগুলো থেকে ইত্যাদি থেকে আল্লাহ বলছেন সুরামাদার তিন নম্বর হুগলি তোমাদের জন্য মৃত্যু এবং রক্ত এবং আল্লাহ নামে জল কৃত জন্তুর মাংস হারাম করে হয়েছে আপনি কি খাবেন কি খাবেন না আপনার সে কথাও পবিত্র পূরণ করে দেওয়া হয়েছে আপনি আপনার পিতা মাতার সাথে কি ধরনের আচরণ করবে সে শিক্ষাও পবিত্র প্রাণ দেওয়া হয়েছে আল্লাহ বাড়ির তেইশ চব্বিশ নম্বর আয় আপনার দেখুন জানো আল্লাহ আব্দি বলে দিন আল্লাহ কিন্তু এক আল্লাহ তিনি কাউকে তিনি কাউকে জন্ম দেননি তিনি পবিত্র কোরআন থেকে আমরা শিক্ষা নেব আমাদের ভবিষ্যৎ জীবন আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে যেন তুনিয়ার মহ তুনিয়ার এই ভালোবাসা লংসা থেকে যেন আমাদেরকে বিভুক্ত বিভুখ করে পরকালমুখী হওয়া পরকালের পথের কিন্তু সঞ্চয় করার জন্য আল্লাপাক আমাদের তো আবি মৃত্যুর আমরা বিলাসী অনেক আকাঙ্ক্ষা করতে পারতাম না আমি এখনই মারা যেতে পারি আপনি কালকে মারা যেতে পারেন কখন কে মারা যাবে এ কথা কেউ বলতে পারবে না আল্লাপ পবিত্র প্রাণ হতেন নস্তিন গাই মাউত। যার প্রা রয়েছে যার করবে। তথা মৃত্যু গ্রহণ করতেই হবে আল্লাপাকলাকাত আমরা এলৌকিক জগতে অনেক কিছু করছি কিন্তু ভবিষ্যতের জন্য কিছু করি আসুন আপনাদের বলি আল্লাহ সাল্লাহ বললেন যে তোমাদের জন্য একটি দোয়া হজেল হল সৈয়দ আল্লাুল বললেন সৈয়াল বুখার হাদিস যে ব্যক্তি এই সৈয়দুল সকালে পরে বিকাল হওয়ার পূর্বে যদি মারা যায় আল্লাহুল বললেন সে ব্যক্তি অপর পক্ষে যদি কেউ সন্ধ্যায় পরে সকাল হওয়ার পূর্বেই মারা যায় তাহলে সে জান্নাতি আমরা ভবিষ্যতের জন্য মৃত্যুর জন্য কিছু আমরা সঞ্চয় করি মৃত্যু খুব জটিল মৃত্যু যত জটিল কবর তার চেয়ে আরো জটিল আল্লাহ বললেনু আল্লাহ সাল্লাম বললেন কবর জটিল জিনিস কবরের স্তরে যদি মানুষ পরিত্রাণ পেয়ে যায় তাহলে তার ভবিষ্যৎ পথ ভবিষ্যৎ পরবর্তী স্বর্গ তাদের সহজে পরীক্ষায় তাহলে তার জন্য পরবর্তী তার জন্য আপনার জন্য কঠিন হয়ে যাবে হাসরে যা হবে জান আপনার জন্য আরো কঠিন হয়ে হবে তাই আমরা কবরে যাতে পরিত্রাণ পেয়ে যাই কবরকে স্মরণ করে পাশে আপনাদের গ্রহস্থান এই কবরের কথা চিন্তা করে আপনার ফ্যামিলির পরিবারে যারা পিতা মাতা মারা গেছে তাদের কথা স্মরণ করে সন্তান প্রতিবেশীদের কথা স্মরণ করে আমরা মৃত্যুকে ভয় করি মৃত্যুর যন্ত্র অত্যন্ত জটিল মৃত্যুকে ভয় করি তাহলে আমরা আল্লাহ হতে পারবো আল্লাহ রাসুলের আদর্শকে আমরা আল্লাহ রাসুলের আদর্শকে আমরা গ্রহণ করতে পারবো আমরা খোলাই আমরা আমরা অন্যায় অপকর্ম থেকে বিয়ার সাল্লা বলেছেন কি আল্লাহিত কুরা আঙ্কাবতের পঁয়তাল্লিশ নম্বরে যে হেমু নবী মোহাম্মদ আপনি তাই পাঠ করুন প্রতি মহান আল্লাহ প্রত্যাদেশ করেছেন ও সেই করেছেন আল্লাহ আনিল যে নিশ্চয় এমন একটি ইবাদত যে মানুষকে সকল অন্যায় অপকর্ম থেকে রক্ষা করতে পারে সুতরাং আল্লাহকে স্মরণ করে আত্মবি সালালি মহান আল্লাহকে স্মরণ করে সলাতায় কর আল্লাহরের বিধান যদি মানুষরা একটি আল্লাহ পালন করে তার বাকি তার অনেক তার অটোমেটিক্যালি ভাবে খুব সহজে তার অন্য আমলগুলো সহজ হয়ে যাবে সালাতদাই করলে শিয়াম সাধনা তার জন্য সহজে যাবে সালাতাদাই করলে তার জাকার দাম সহজে যাবে আল্লাহর মনোনীত তাহলে আমরা ইসলামী আদর্শের আদর্শকে এবং যা আমাদেরকে দেওয়া হয়েছে কোরআন এবং শহিস তা যেন আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমার মনে হয় সম্ভব আমরা এই পতন থেকে মুসলমানদের উদ্ধার হতে পারবো বলা হয়েছে আদৌ যদি ইব্রাহিমের মতন ইমান সৃষ্টি হতো তাহলে আগুনের বাগিচাও ফুলে পুনিত হয়ে যেত ইব্রাহিম নবীর মতন কি আমাদের ইমান আছে সেই মান তো আমাদের নেই যে ইমানের কারণে মহান আল্লাহ আপনাদের নির্দেশে আগুনকে বলার সালামা সে আগুন তুমি ঠান্ডা এবং আজকে যদি আপনার পাশে মান থাকে বিপদ আপনাকে আক্রমণ করতে পারবে না বিপদ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন আল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ সাহাবায়ক রামকে বলে দিলেন যে প্রত্যেক সালাতের পর সুরার নাচ ফালাক সুরাগুলো পাঠ করে সমস্ত শরীরে মুছে দাও এমন কি শোয়ার পূর্বে বিছানায় শুয়ে বিছান থেকে সুন্দর করে পরিষ্কার করে আল্লাহ নির্দেশ এই নাচ ফালাকড়া পাঠ করে গায়ে মরিয়ে দিয়ে যে মুছন করবে আল্লাহ রসুল বলছেন তাকে কোনো ধরনের বিপদ গ্রাস করতে পারবে না তুভান আল্লাহ আল্লাহের এই যে আমলগুলো আমরা কিন্তু জানি কিন্তু পড়ি না এবং শোয়ার পরে আপনি দোয়াগুলো পাঠ করবেন আবার ঘুম থেকে ওঠার পর আপনি আবার আল্লাহ নিকট আল্লাহ প্রশংসা কীর্তন করেই আপনি তো দোয়া পড়বেন এক কথা সর্বপরি মূল কথা হচ্ছে আমাদেরকে ফিরে আসতে হবে ওর মশিকে যেই সোনাপ যে আকিদার যে বিশ্বাস ডাক দিয়েছিল আপনাদের সকলের পরিচিত এবং জানাশোনা ব্যক্তি মরহুম আব্দুল্লাহ করেছি এবং তারই পরে আপনারা আমার পরিচিত ডক্টর আব্দুল বাড়ি সার জিরাশয় বিশ্ববিদ্যালয় দুই দুবার ভিসি ছিলেন ইনি ছিলেন ইনারা ছিলেন দানকারী প্রাণ এবং শৈশন এর হকের দাওয়াত তারা দিয়েছেন এবং এই দাওয়াত দিয়ে তারা দুনিয়াতে বিদায় নিয়েছেন তারা যে পথে যে মতে যেভাবে তারা আপনাদেরকে সারা দিয়েছে দেখেছেন আসুন আবার আমরা কোরআন এবং আসুন এবং কোরআন্য থেকে নিজে পড়ুন আপনি অন্যের ঘাড়ে চাপ দাজে নিজে বয়ে পড়ে পড়ে হাদিস পড়ে কিতাব পড়ে নিজে শিখুন এবং নিজের ডেভেলপ করুন নিজেকে উন্নত ঘটান আপনাকে ব্যক্ত হতে হবে না আমি কি বলছি আমার কথায় আপনি শুনবেন এমন হতে পারে না আল্লাহ আল্লাপ আপনাকে দিয়েছেন আপনারা যোগ্যতা দিয়েছেন আপনি বলুন আসুন এবং জাস্টিফাই করে রাখুন যে আসুন ইমামগুণ বলেন ক্ষতিরপূর্ণ আলোচনা করেন তা সত্য কতটুকু তাহলে আমরা কিন্তু নিজেরাই নিজেরা যোগ্য হয়ে গড়ে উঠবো আমরা তাহলে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে গো সমাজ পরিবারকে সমাজ রাষ্ট্রকে আমরা প্রাণ এবং শূন্যার ভিত্তিক জীবন করতে পারবো এই আশা আপনাদের প্রতি আমাদের উদাস আমাদেরকে কালীমা তৈল আল্লাহ কথা বিশ্বাস রেখে মহান আল্লাহকে এক প্রভু মেনে তিনি সকল দাতা এবং সকল কিছুর নেতা সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা তিনি যে সকল গুণের আদাস তিনি যে মহান আল্লাহ এ কথা বিশ্বাস করে মোহাম্মদকে আল্লাহ সৃষ্টি মানুষ তিনি যে মানুষ তিনি নূরের সৃষ্টি নয় এই নবী মোহাম্মদ আমাদের মতো একজন মানুষ নেতা লিডার মনে করে বিশ্বাস থেকে করে এবং এটাই আপনাদের প্রতি আমাদের দাবি কারণা বলছেন নবী মুহাম্মদ তো এমন একজন ব্যক্তি যিনি তোমাদের কাছে কোন কথা বললে ওই ছাড়া কোনো বলতেন না অনেকেই বলে নবী মোহাম্মদ নুরেশ তৈরি ন সম্পূর্ণ রংলাম নূরের তরি নয় আল্লাহ বলছেন মানুষকে বলে দিন যারা বলছে আমি নূরের তৈরি মুহাম্মদ নূরের তরি বলো যে আমি তো তোমাদের মতন একজন মানুষ তাহলে আমি আপনি কি কিসের তৈরি কেমন মানুষ নবী মোহাম্মদ ঠিক তেমনই মানুষ এই আকিদা গুলো আমাদের শেষ করতে হবে আল্লাহ নীর এ ধরনের চিন্তা ভাবনা ছুঁড়ে যে আপনি পুরাণ শুনলায় ফিরে আসুন কি বলছে আল্লাহ আকাশির তিনি শোনেন তিনি বাসির তিনি দেখেন্লাহ কাবির কোন জিনিস তার সাদৃশ্যতা কিনার আকৃতি আছে কিনার কানচুক মুখ স্বভাব আছে কেমন এটি কিন্তু সেই কোরআন অনে যে আমল করা তফ দান করেন বাংলাদেশ জমিতে আদিফ তারা যেভাবে কাজ করেছে তাদের নিয়ম তাদের কাঠামোগুলো আমরা আসুন দেখি এবং সে মোতাবেক আমরা ভবিষ্যৎ জীবনকে করতে পারি আল্লাহ পাক আমাদের সাথে দান করুন আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের জীবনের সকলের সকল পাপ যেন ক্ষমা করে দেন প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় যত পাপ করি তুমি করার কেউ নেই আল্লাহ তুমি ক্ষমা করে দেন আল্লাহ আমিনাল্লাহ সকলকে জান না পাক আমাদের দেশ জাতিকে রক্ষা করো আমাদের প্রতি রহমত নাজিল করে আল্লাহ হিয়াল্লাহ আমাদের দেশকে দুর্যোগ থেকে আমাদের সকলকেলিমা আলাইনা আলমিন so many people solo di...